আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত ইসলাম প্রিয় দিনী বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে আবারও এই দিনে এই স্থানে সমাবেত হওয়া তফিক দান করেছেন আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয় অনেক সাল্লিমের প্রতিুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ আলিহ আল্লাহ বন্ধুগণ আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টির শিরোনাম 혹시 나마제